একাত্তরের ডিসেম্বরে দেশকে স্বাধীন করেছি ষোলো সালের ডিসেম্বরে বলো তার কি পেয়েছি ডিসেম্বরে দেশকে স্বাধীনতা শব্দ পেয়েছি মোরা স্বাধীনতা শব্দ শুনেছি মোরা স্বাধীনতা শব্দ পেয়েছি আর নিজেরও জানতে মোরাধীনতা বাধা স্বাধীনতা মনের মাঝে আছে কি বেথা তো বোয়া করি গর্ত নত দন্ত সয়ে বো আকার ধীর গার দন্ত নয়তো আকার কি প্রয়োজন ছিল এই স্বাধীনতার কি প্রয়োজন ছিল এই স্বাধীনতা কি পরাধীনতার শিকল পড়েছি মোরা পরাধীনতার শিকল পড়েছি মোরা পরাধীনতার শিকল পড়েছি আসলে ১৬ ডিসেম্বরে চলে বিজয়দিন। ক্লান্ত শ্রান্ত মানুষগুলোর মুখটা যে মলি আসলে ১৬ ডিসেম্বরে চলে বিজয় দিন ক্লান্ত শ্রান্ত মানুষগুলোর মুখটা যে মলি শ্রমিক মজুরার গরিব দুখীরা বলকি পেল। শ্রমিক মজুরার গরিব দুখীরা বলকি পেল। বিজয়ের চার দশক গেল পাগল হয়েছি আরাধীন তার শিকল পরেছি মোরা পরাধীন শিকল পরেছি মোরা পরাধীন তার শিকল পরেছি অতীত ইতিহাসের পাতা উল্টে গেছে আমজন তার রক্তের দাগ মুছে গেছে ইতি ইতিহাসের পাতা উল্টে গেছে আম জনতার রক্তের দাগ মুছে গেছে বড় সহিন্ত অদনাম বড় শেষ নামের হচ্ছে বদনাম বড়ই শেষ নামের হচ্ছে বদনাম চার দশকে কেউ মুরা পেয়েছি আর নিজেরও জন্তে মুরা পরাধীন তার শিকল পড়েছি মোরা পরাধীন তার শিকল পড়েছি মোরা পরাধীন তার শিকল পড়েছি একাত্তরের ডিসেম্বরে দেশকে স্বাধীন করেছি মোরা স্বাধীনতা শব্দ শুনেছি মোরা স্বাধীনতা শব্দ পেয়েছি আর নিজের জান্তে মোরা পরাধীনতার শিকল পরেছি মোরা পরা তার শিখল পড়েছি মোরা পরাধীন তার শিখল পরেছি মোরা পরাধীন তে শিখল পড়েছি মোরা পরাধীন পড়েছি